সসালামুকিল্লা من يهدِهِ اللهُ فلا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَالَّذِي يَهْدِهِ لَا ضَالٌّ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ুহলী নমুত্থকু হতুকু তু নুমোহর্বুমুদী ফিদ মিপিমশি নিশ্চহ্লিত খীব ইহ্লীনা মনুকুবুকং সুসিহলকুম আমকুফিং জুবু ومن يطع الله فقد اللهم على محمد وعلى আলি محمد কমা সৈতালা এ বাহিমালা আলি ই বরাহী বারিকাল মোহাম্মদওয়ালি মোহাম্মদ কম বারক্তাল ইবাহিম আলি বরাহিম সম্মানিত ওলামাই কারাম দিনদার মুসলিম ভাই ও বনের আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ রব আলমিন আমাদেরকে চোদ্দ শত আটত্রিশ হিজড়ি তেরোই রমাদান তারিখে সলা জুমুয়া আদায় এবং খুদ্ুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তা ওফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ানে কারাম আমাদের সামনে যেই মাসটি অতিবাহিত হচ্ছে আমরা সকলেই জানি এই মাসের ফজিলত এই মাসের বরকত এই মাসের মাখপেরাত এই মাস কত মহান সম্পন্ন মাস ये मासटी द्रुत विदाय आज के तरतम दिन चले जाते ना देखते ही आल्ला सुबहनार यो मेहमान रबुल आलमीन बिराट न्यामत शहरान विदाय जीवन शेष माहे मान गत शरमान অনেকে সিয়াম পালন করেছেন তারা আদায় করেছেন এই তারা নেই আমার আব্বাজান গত আব্বা যান রোজা রেখেছেন সিয়াম পালন করেছেন কিন্তু এই বছর আর সাহারের রমাদান পান নেই তার গত শাহরের সমাদানে জীবনের শেষ সাহারের রমাদান। ঠিক আমাদের মধ্যেও আমরা এমন অনেক মুসল্লি আছি যাদের এই সাহারের জীবনের শেষ সাহারের এগুলোকে খুব গুরুত্বের সাথে এহতমামের সাথে আমাদের করা উচিত সাহার অমাদানের করণীয় অনেকগুলো বিষয় আমরা এর আগের খোদ্ পূর্ববর্তী খোদ্ভায় আমরা আলোচনা করেছি आज के रमदान कैकटी करणीय सम्पर् आज के खोदाय आलोचना कर इनशालाशेषकर आज के खोदाय शहरान तीन गुरुत्वपूर्ण इबादत एक हलो शहुर एक हलो फितर बाफतार और एक हलो एत यह तीनटी गुरुत्वपूर्ण इबादत सम्पर्के खोचना कर इंशालाहेरी सेहेरी मानी जदू सेमानी जदू से मानी जदुक उठे सबा जदुर क्ज कर এটার আরবি উচ্চারণ হলো সাহার মানে চিনের উপরে যদি জবর দেওয়া হয় তখন এটার অর্থ হয় মানে প্রবাদ রাত্রির ওই অংশটাকে রাত্রির শেষ ষষ্ঠাংশকে এই অংশটুকুকে শোভেছাদ উদিত হওয়ার আগমুহের সময়টুকুকে বলা হয় সাহার আর চিনের নিচে জের দিলে সেহের হইলে জাদু নবী সাল্লা বলেন ইনামিনাল বায়ানা যে অনেক বয়ান আছে অনেক বক্তৃতা আছে জাদুর মতো কোরআনে কারিমে আল্লাপাক এই সেহের শব্দটি জাদু সম্পর্কে ব্যবহার করেছেন তো দেখা গেছে আমরা দেখেন ওই যে এই কথাটা বারবার বলি আমরা যে অনারব রুজমা রুজমার কারণে অনেক কিছু আমাদের ভুল ত্রুটি হয়ে যায় আমরা অনারব এতে ইসলাম এসেছে আরবি ভাষার মাধ্যমে এই জন্য আরবি ভাষার পাণ্ডিত না থাকলে অনেক সময় কিছু এবং হাদিসের বাসায় এই শব্দটি হলো শাহুর হাদিসের বাসায় এই আবাদতটির নাম হলো শাহুর শাহুর মানে ওই সাহারের সময় উঠে কিছু খাওয়া দাওয়া করা কিছু বক্ষণ করা এটাকে আরবিতে বলা হয় সাহুর মানে ওই খাবারটাকে বলা হয় সাহুর আর সময়টাকে বলা হয় সাহার সময়টা হলো সাহার আর ওই সময়ের যে খাবারটা সেই খাবারটাকে বলা হয় সাহুর এই সময়টি সাহারের যে সময়টি এই সময়টি সারা বছরেই গুরুত্বপূর্ণ এটা খালি রমাদানে গুরুত্বপূর্ণ না এই সময়টা একবার পুরো বছর বারোটি মাসেই এই সাহারের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোবারকময় সময় হল এই সাহারের সময়টা কেন এত মোবারকময় কেন গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে আল্লাপাক কোরআন একাডেমি অনেক জায়গায় এর কারণটা ব্যাখ্যা করেছে সতেরো নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের আল্লাহর বিশেষ বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে আল্লাহ সুবান বিশেষ বিশেষ বান্দা যারা তাদের এই বৈশিষ্ট্য থাকবে তো এই আয়াতে কারিমায় অল্প কয়টি বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাহ সাত করেছেন বলেন যারা আমার বিশেষ বিশেষ বান্দা প্রিয় বান্দা এদের বড় বৈশিষ্ট্য হল এরা হলো আশ্বের এদের একটি বড় এরা হল সবেরিন এদের মধ্যে সবর থাকে সবরের সৌন্দর্য থাকে সবরের গুণ থাকে এবং এই রমাদান মাসের আরেক নাম হল সাহারু সবর এই মাস আল্লাহর বান্দাদেরকে সবরের ট্রেনিং দেয় সবর শিখায় কিভাবে সবর শিখায় সবর আমরা বলছি তিন প্রকারের সবর এক প্রকারের সবর হলো আর সবর আল্লা আল্লাহর আনুগত্যের উপরে সবর এজন্য আমরা দেখেন একেবারে আল্লাহর আবাদতের উপরে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত এই ৩০ দিন আল্লাহ আনুগত্য উপরে অটল থাকি সবর করি চার পাঁচ দিন আল্লাহ সব হুকুম সওয়ালের চাঁদ উদিত হওয়া পর্যন্ত আমরা সবর ধারণ করে সিয়াম পালন করি কেয়ামের মাদান করি সাহর খায়, ইফতার খায় তারপরে এতে করি লাইলে তুল পদার্থ করি সব সবরের সাথে আমরা করে যাচ্ছি আবার সবরের আরেকটি প্রকার হলো কারণে। আমরা গিবত করি না শগোল খরি করি না মিথ্যা বলি না মানুষকে ঠকাই না ওজনে কম দি না খাদ্যে বেজাল মিশাই না গালিগালাস করি না সব ধরনের খারাপ কাজ থেকে সিয়ামের কারণে আমরা বিরত থাকতেছি এই পুরা রমাদান এটার আমরা সবর সবর ধরে আছি আল্লাহর থেকে আরেকটা সবর করা। আমরা দেখা যায় সারাদিন সিয়াম পালন করার পরে আসরের পরে যখন হয় তখন গলা শুকাই আসে কথা বলতে কষ্ট হয় এবং ছোট বাচ্চারা যারা সিয়াম পালন করে তাদের তো একেবারে যায় যায় অবস্থা শুয়ে যায় দাঁড়াইতে পারে না মুরব্বীরা যারা সিয়াম পালন করে তাদের কি কষ্ট কিন্তু দেখেন এই কষ্টের মধ্যে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে পান না কিছুই খায় না ইফতার অপেক্ষা করে কষ্টের মধ্যে সবর আর সবর আলাল আজা ও সাদায় সিয়ামের মধ্যে আল্লাহ সুবাহ তিন রকমের সবরের এই ট্রেনিং দেন এজন্য এই মাসের নাম হল শাহরু সবর এটা সবরের মাস আর মুমিনের বড় বৈশিষ্ট্য হল আল্লাহর বান্ধাদে তারা হবে সবের মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা সদে তারা সত্যবাদী তারা কথায় সত্যবাদী কাজে সত্যবাদী লেনদেনে সত্যবাদী ব্যবসা বাণিজ্যে সত্যবাদী তাদের ইমান আঁকি দেয় সর্বক্ষেত্রে তারা সত্যবাদী সর্বক্ষেত্রে তাদের চিত্রের প্রতিফলন তাদের মধ্যে দেখা যাবে এরা হইলো একান্ত কান বান্দা কান্দা কারা জি এরা অনেকবার আলোচনা করছি কান কারা দোয়ের মধ্যে যেই বৈশিষ্ট্য গুলো বলা হয়েছে ওই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারা কান ওই জন্য ওই দোয়াটার নাম হইল দোয়ায় কুনুক ওই দোয়ার নামে রাখা হয়েছে দোয় কুনুত কুনুত মানে এটা কান বান্দাদের দোয়া ওই দোয়নুতের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে তাদেরকে বলা হয় কান মনফেক আল্লাহর বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা মনফেকিন তারা বেশি বেশি আল্লাহ রাস্তা খরচ করে আল্লাহ রাস্তায় খরচ করতে থাকে শুধু আল্লাহ রাস্তা ব্যয় করে যত বেশি পারে তত খালি খরচ করতে থাকে খরচ করতে কখনো আল্লাহ রাস্তায় তারা কার পণ্যবোধ করে না কারণ আমি আপনি দুনিয়া থেকে চলে গেলে আর কেউ আমার আপনার জন্য খরচ করবে না টাকা পয়সা যা রেখে যাবেন এগুলো শুধু ভাগ করার জন্য ও আর মামলা মহাব্যস্ত শুধু জাটি আপনার রেখে যাওয়া সম্পদ নিয়ে জাগা জমিন নিয়ে যেগুলো আপনি কৃপনতা করে আল্লাহ রাস্তায় না দিয়ে আল্লাহর জন্য খরচ না করে খালি জমাইছেন সেগুলা নিয়ে ও আপনার জন্য কিছু করবে না তারা নিজেদের জন্য মহাব্যস্ত হবে এই জন্য যতক্ষণ আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন সম্পদের মালিক রেখেছেন ততক্ষণ বেশি বেশি মন ফেতিনাস্তায় খরচ করা এবং বিশেষ করে সাহারের সমাদান এই মাসে সাল্লা দানশীলতা অন্যান্য মাসের থেকে অনেক গুণ বেড়ে যেত নবী সাল্লাহ সালাম এতে কালের সময় কোন সম্পদ পৃথিবীতে রেখে যান নাই কয় কোটি টাকা রেখে গেছিলেন নবী সাল সাল্লাম রেখে গেছেন অনেকে মনে সন্দেহ করে মনে হয় আল্লাহ রসুল কোটি কোটি টাকা রেখে গেছে কারণ তিনি রহমতুল আলমিন তিনি সারা বিশ্বের নবী সেই সময় তার উন্মতের সংখ্যা উপরে। তো লক্ষের উপরে যেখানে তার উন্মত আছে তাই প্রত্যেকে যদি ওনারে কিছু একজন একটা জিনিসও করে কিনে দেয় তাই তো উনি কোটি কোটি টাকার মালিক থাকার কথা আমাদের দেশের ফির সাহেবেরা একজন কোটি কোটি টাকার মালিক কত কোটি টাকা আছে পির সাহেব নিজেই জানেন না এবং এক পির সাহেব মারা গেলে ওই পির সন্তানেরা নিয়ে মামলা মারামারি কাটা সম্পদ নিয়ে আলহ্লাম এই উম্মতের যিনি সবচেয়ে বড় অলি ইমামুল মুতাকিন সৈয়দুল মুরসালিন তিনি কত কোটি টাকার সম্পদ রেখে গেছেন দুনিয়া থেকে যাওয়ার সময় কিছুই রেখে দেন না আশার্নহা नबी सोलहकाले एक दिन काटते कादते नबीर के नबी सोलह घर थे के बेर देखाई देखो तुम्हारा तुम्हारा रसुलत होगलार फाटी जेटार मध्य घुम फिटर मध्य दाग पड़े जित देखें देखो तुम्हारे दे रसुलछान एकाल कर रहे तुम्हारे रसुले शुतें ये सप्ताल मध्य तुम्हारे रसल शुत সেগুলো ছাড়া নবীসাল্লাহ সালামের কোনো জাগা জমিন টাকা পয়সা কোটি কোটি টাকা রেখে যান নাই নবী সালামের কাছে যা এস সব খরচ করে দিতেন সাথে সাথে খরচ করে দিতেন তার ওয়ারিসেরা পরবর্তীতে না খেয়ে মারা গেছে কেউ তিনি যে কিছু রেখে যান নাই এই কি তার ওয়ারিসেরা না খেয়ে সবাই অভাবে দুর্ভিক্ষ অবস্থায় মারা গেছেন কেউ দুর্ভিক্ষ অবস্থা মারা যান নাই তা আমরা মনে করি আমি যদি কোটি কোটি টাকা সম্পদ না রেখে যাই তা আমার সন্তানেরা মনে হয় না খেয়ে মারা যাবে আমাদের মধ্যে আশঙ্কা রকম। অনেকে আবার জীবিত থাকতে শুরু করে বাঘবাটারা যে আবার আমি মরে গেলে যদি না পাই মানে ওয়ার জন্য যিনি যে মহান আমার এই সৃষ্টি করেছেন তার দরদের থেকে আমার দরদ বেড়ে গেছে যিনি সৃষ্টি করেছেন তিনি ঠিক করবেন এই আল্লাহর বান্দাবান্দিদেরকে কি খাওয়াবেন কিভাবে রাখবেন কি করবেন এটা তার দায়িত্ব তিনি এটা চিন্তা করেন তার বান্দা তার মাখলুক কিন্তু দেখা যাচ্ছে তার থেকে আমার বেশি চিন্তা আমরা মহা চিন্তাশীল হয়ে গেছি ওয়ারিসের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ওয়াল মুস্ত সাহারির সময় আল্লাহ সুবান করে এটা খালি রমজান মাসে করে না একেবারে সারা বছর সাহারির সময় आल्ला सुबान मुमिनार घुमायबाजान तर समर्क खूब कम ही था शेष अंश जो सहारे मुमिने विचाना सा मुमिछना जाए मुमिने वैशिष्ट কিন্তু আমাদের ফিট এখন তখন লাগা শুরু করে মানে যে সময় ফিট বিছানা থেকে আলাদা হওয়ার কথা আল্লাহ বলছেন সাহারির সময় হলে মুমিন এর আগে শুয়ে থাকবে ওই সময় তার বিছানা থেকে ফিট আলাদা হয়ে যাবে কিন্তু এখন আমরা রাত্রে টিভি দেখতে দেখতে নাটক দেখতে দেখতে ছবি দেখতে দেখতে মা বোনেরা বিভিন্ন স্টার জলসা স্টার প্লাস যা যা আছে দেখতে দেখতে সেই সাহারির সময় হয় সাহারির সময় হলে তখন ঘুমাইতে যায় যে সময় ঘুম থেকে উঠে যাওয়ার কথা সেই সময় ঘুমাইতে যাওয়া শুরু করে অর্থাৎ বশিষ্ট আমরা হারিয়ে ফেলেছি এই সময়টার মধ্যে আল্লাহ প্রতি নেমে আসেন প্রতি রাত্রে দুনিয়ার আকাশে নেমে আসেন এই সাহারির সময় দুনিয়ার আকাশে মানে প্রথম আকাশে আল্লাহ রেমে আসেন আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য এসে গেছি কোন তাও আছে কিনা আমি আল্লাহ তাও কবুল করার জন্য এসে গেছি কোন সাহেল কোন কিছু কারো দরকার আছে কিনা আমি দেওয়ার জন্য আসে গেছি অসময়ে আমরা চাইতে ব্যস্ত কিন্তু যে সময় আল্লাহ যে বান্দা তোমার কি দরকার আস আমি তোমাকে সব দেওয়ার জন্য এসে গেছি সেই সময় বান্দার কোন আল্লাহ বলতেছে কি লাগবে বান্দা বলেছে না কিচ্ছু দরকার নাই পরে সকাল ঘুম থেকে উঠে এবার রিজিকের পিছনে চাকরির পিছনে সব দৌড়াইতেছে তা আল্লাহ আমার এটা দরকার এটা দরকার তা আল্লাহ বলতেছেন আগে যে জিজ্ঞেস করলাম সেই সময় তো কইলে লাগবে না সে সময় তো কিছু দরকার নাই আল্লাহ সেই সময় ডাকতেছেন বান্দাকে আসো তোমার কি দরকার আল্লাহ তাহলে এই সাহারির সময়টা সারা বছর গুরুত্বপূর্ণ সময়। রমাদান মাস যেহেতু ট্রেনিং এর মাস আল্লাহ এই সাহারির সময় এই খাবারের ব্যবস্থাটা বাধ্যতামূলক করে দিয়েছেন এই জন্য বান্দা ত্রিশ দিন যদি সাহারির সময় ঘুম থেকে উঠার অভ্যাস করে বাকি এগারো মাসও এরকম সাহারির সময় উঠে যাবে এই ট্রেনিংটা প্র্যাকটিসটা করার জন্য আল্লাহ সুবান রমাদান মাসে এই মধ্যে আমাদের জন্য সাহুরের ব্যবস্থা করেছেন এটাকে আবাদত বানিয়ে দিয়েছেন এটাকে সুন্না বানিয়ে দিয়েছেন যে এই সময় উঠে তোমরা কিছু খাওয়া দাওয়া কর সাহারি খাও সাহারের সময় তোমরা উঠো আল্লাহ সুবান এই সময়টাকে বরকতময় দিয়েছেন এই সাহারের সময়টা সারা বছরেই বরকতময় এবং এই সময়ের খাবারটার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন সহি আল বুখারির এক হাজার নয়শো তেইশ মুসলিমের হাতিসের এক হাজার পঁচানব্বই নম্বর নবী সাল্লাম বলেন তাহারু বাহ রে তোমরা সাহারি খাও সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত আছে সোহার আল্লাহ সাহারির খাবার গুলোর মধ্যে আপনি খাইতেছেন বাদ আপনি খাইতেছেন মাছ গোস্ত যা যা খাইতেছেন এই খাবার গুলাকে আল্লাহ বরকতময় বান তাহলে এই জন্য ওই খাবারের ভিতরে আল্লাহ সুবান দেখবেন আপনার খাবারটা হালাল কিনা আপনার এই খাবারের সাথে এখলাস আছে কিনা আপনি খাবার কম খাইলেন নবিসাম বলছেন তোমরা সাহারিতে যদি খেতে মন না তাও তোমরা একটা খেজুর হলেও খাও খেজুর না হইলে পানি এক গ্লাস হলেও খাও এই খাবারটার মধ্যে আল্লাহ দেন অনুযায়ী খাবারটা হালাল কিনা অনুযায়ী আল্লাহ সোমানা এই শাহুরের মধ্যে আল্লাহাক বরকত দেন এটা বরকতময় খাবার আহলে কিতাবেরা যে সিয়াম পালন করেন ইহুদি এবং খ্রিস্টানেরাও কিন্তু রোজা রাখে তাদের রোজা এবং আমাদের সিয়াম এই দুটার মধ্যে পার্থক্য নির্ণয় করে বর্ণনা করেন কিতাব আহ সাহার আমাদের সিয়াম আর আহলে কিতাবের সিয়াম মধ্যে পার্থক্য হল সাহার আমরা সাহারি খাই পার্থক্য করে মোসনাদে আহমদের হাত ইয়েছেন সাহারি খাওয়ার মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে খাবার খেতে নাও পারো তাহলে মিমমাইন পক্ষে একটু হইলেও খেয়ে নাও অল্প ফানি হইলেও তুমি খেয়ে নাও সাহারি খাওয়া কোনদিনে দিও না কারণ এটার মধ্যে আমরা কোরআনে কারিমের মধ্যে দেখছি আল্লাহ সুবাহ এবং আল্লাহর ফেরেশারা নবী সালের উপরে কি করেন সলাত পেশ করেন জন্য সলাদ পেশ করেন এর অর্থ কি যে রহমত বর্ষণ করেন আল্লাহর সাথে যখন সলাতের সম্পর্ক হবে তখন হবে রহমত বর্ষণ করেন আর ফেরস্তাদের সাথে যখন সলাতের সম্পর্ক হবে তখন অর্থ হবে দোয়া করেন এস্তেক পারা আমাদের জন্য আল্লাহর কাছে করতে থাকেন। আল্লাপাক রহমত নাজিল করতে থাকেন সাহারিটা শেষ দিকে খাওয়া উত্তম মানে ফজরের আগ মুহূর্তে লাস্ট মুহূর্তে শেষ দিকে খাওয়া প্রথম দিকে খালেও সুন্না আদায় হয়ে যায় কিন্তু শেষ দিকে খাওয়াটা উত্তম আর ফজরের নামাজ দাঁড়ানো দুইটার মাঝখানে কতটুকু ব্যবধান ছিল কল আদরু খামসি না পঞ্চাশটি আয়া তেলাব করতে যতক্ষণ সময় লাগে এরকম সময় আলাদা থাকতো এটাকে রমজান মাসে এই সময় শুরু করতেন না সারা বছর এই সময় শুরু করতেন সারা বছর বারো মাসের রুটিন এটা নবী সাল্লাহিসালাম এবং সাহাবাইকার শুধু রমজান মাসে রুটিন না এটা এবারে মোহারাম থেকে শুরু করে জুলকা আদা পর্যন্ত বারো মাস সাহারের সময় নবী সালাম উঠতেন সাহাবাইকার উঠতেন তাহাজ আদায় করতেন তেয়ামলাইল আদায় করতেন ফজরের ওয়াক্তা হওয়ার সাথে সাথে নবী সাল্লিয় সাল্লাম ফজরের জামাত শুরু করে দিতেন এত বর্তমানে দেখেন আমরা এত সুবিধাবাদী মানে দিনকে আমাদের সুবিধায় প্রয়োগ করে যেখানে যা ব্যবহার আমাদের সুবিধা মানে এটা হলো এত্তেবাউল হাওয়া প্রবৃত্তির অনুসারী আমরা আসলে কোরআন শুন্যার অনুসারী না আমরা হইলাম প্রবৃত্তির অনুসারী মন যেভাবে ভালো লাগে দিনকে সেইভাবে সাজাই নি আমরা কিন্তু দিন আমার আলোকে সাজবে না দিনের আলোকে আমাকে সাজতে হবে দেখা যাচ্ছে রমজান মাসে আমরা যে সাহারি খাওয়ার পরে বছরের অন্যান্য সময় আমাদের পজরের জামাত হয় পনেরো মাসটায় এখন যদি ফোনে পাঁচটা পর্যন্ত বসে থাকে সুবিধাবাদী নীতি না নবী সালাম এই জাতীয় নীতি কখনো অনুসরণ করেন নাই আজকে আমাদের কারণে আপনারা এই তো বড় বরকতময় একটা মোস্তাক বিলাস হাত থেকে বঞ্চিত হচ্ছেন পুরা মুসলিম করে আমাদের দেশের মুসলিম এই সময় হচ্ছে একমাত্র মোবারকময় সময়টা থেকে বঞ্চিত করে দিচ্ছি আমরা যদি ফজরের জামাত প্রথম রাখতাম তাহলে যে মানুষটা ফজরের জামাত পড়ার জন্য ঘুম থেকে উঠতেন সেই মানুষটা অবশ্যই চিন্তা করতেন আমি চারটার সময় ফজরের জামাত তো চারটায় উঠতেছি আমি একটু পনেরো মিনিট আগে উঠি না অসুবিধা কি পনেরো মিনিট আগে উঠলে তাহাজুতটাও পড়তে পারব এরপরে ফজরের জামাতটাও পড়তে পারবো একসাথে তাহারুত হয়ে যাবে ফজরের জামাতও হয়ে যাবে বাস এরপরে গিয়ে আমি ঘুমাব কিন্তু আমরা যখন ফজর করছি চারটা পঁয়তাল্লিশে পাঁচটায় তখন একজন মানুষ সাড়ে তিনটায় সাহারিজুত যখন তাহার্জুত পড়ার জন্য উঠবে তো সাড়ে তিনটায় তাহাজ্জুত পড়ে লোকটা তো তখন প্রায় এক ঘন্টার উপরে বসে থাকতে হবে ফজরের জামাত ধরার জন্য এই সময়টা কিন্তু প্রচণ্ড ঘুমের সময় এক ঘন্টা বসে থাকা মানে পাঁচ ঘন্টা দশ ঘন্টা বসে থাকা সমান এই সময় আপনি বসে থাকবেন এটা অনেক কষ্টের জিনিস তাহলে এই সময় বসে থাকি আপনি ফজরের জামাত ধরা এটা অনেক কঠিন এজন্য অসংখ্য ভাই আমাদের কাছে মাসালা জিজ্ঞাসা করে যে ভাই আমি কি তাহাজুত পড়ে ফজরটা বাসায় পরে ভরা এটা উত্তম নাকি তাহাজ্যুত না পড়ে ফজরের নামাত জামাতে পড়া উত্তম কোনটা পড়া উত্তম এই মাসালা অসংখ্য ভাই আমাদেরকে জিজ্ঞাসা করে কারণ তাহার্যুত পড়লে ফজরের জামাত পড়া তার পক্ষে সম্ভব না ফজরের জামাত ধরতে গেলে তাহাজ্জুত পড়া তার জন্য সম্ভব না তো কোনটা সে অগ্রাধিকার দেবে তা আমরা অনেক সময় তাদেরকে পতওয়া দিই যে ভাই এই ফজরের জামাতটা আপনার জন্য উত্তম তাহাজ্জুদের থেকেও তো এই লোকটা তাহাজ্জ থেকে মাহরুম হয়ে গেল বঞ্চিত হয়ে গেলো আবার ফজরের তার যদি বলি যে তাহাজামের সুন্নার উপরে যদি আমরা থাকতাম তাহাজুত হয়তো ফজরের জামাতও হতো। একটা হাদিস আসছে যে নবী সালাম বলছেন আসফিরু ফজর তোমরা ফজরকে একটু শুভ্র করো মানে ফজরকে একটু আলোকিত কর এই হাদিসের ব্যাখ্যার বিকৃতি করে আমরা এই অবস্থা করে ফেলছি সাইফুল ইসলাম ইমা বিবনে তাইমিয়া মিয়া এই হাদিসের ব্যাখ্যায় বলছেন হাদিসটা নবী সালাম বলছেন এই জন্য যে নবী সাল্লামের সময় যখন ফজরের জামাত শুরু হইতো তো আয়সারাদিল্লা তানা বলছেন ফজরের জামাত শেষ করে আমরা যখন মসজিদ থেকে বের হইতাম তখন অন্ধকারের কারণে একজন আরেকজনকে চিনতাম না এই অন্ধকারের মধ্যে মহিলারা ফজরের জামাত পড়ে বাসায় যাওয়া এটা একটু কষ্টকর এবং কোনো দুর্ঘটনার শিকারও হইতে পারে অন্ধকারের মধ্যে দূরের থেকে কোনো মহিলা মসজিদে আসলো যাওয়ার সময় এরকম অন্ধকার রয়ে গেলে এই জন্য নবিসর সালাম বলছেন তোমরা ফজরের কেরাতকে লম্বা করে দাও যাতে এমন লম্বা করবা ফজর শেষ হইতে হইতে একটু আলো হয়ে যায় অন্ধকার না থাকে একটু আলো হয়ে যায় এটা হলো ফজরের চলাত লম্বা হবে জামাতের দুই রেখাতামাজ পড়তে দীর্ঘ সময় যাবে একটু আলোকিত হয়ে যাবে একটু ফর্সা হয়ে যাবে এটাকে নবী সাল সালাম এটা এই কথার অর্থ এটা নয় যে তোমরা ফজরের জামাতেই ওই একবারে ফর্সা হয়ে গেলে শুরু করো মানে হাদিসটার উল্টা ব্যাখ্যা হয়ে গেছে শেষ হইতে হইতে একটু ফরসা হয়ে যায় যাতে ওই মহিলারা বের হয়ে অন্ধকারে যেতে না হয় একটু ফর্ষার মধ্যে তারা বাড়িতে যেতে পারে এই জন্য সম্মানিত ভাইরা আমরা এই সাহারের আলোচনা যেটা পেলাম जो ये समयटा खूब गुरुतपूर्ण मुबारकमय समय यहाँ सारा बच्चर क्या लागान चेष्टा कर इनशाला चेष्टा करब प्रत्येक मस्जिद मुसल्ली जरा आई सबाई अनुरोध करब सारा देश सकल भाई के अनुरोध करब जो फजर जमत आगाई दें फजर जमात अव्वाल वक्ते नहीं आस प्रथम वक्त नहीं आसें जहाँ एक जन आल्ला बान्दा क्रेम लाइनों करतेजो पड़ते फजरताओ जामाते पड़ते দুইটায় কাছাকাছি রাখেন যেটা আলহামদুলিল্লাহ মসজিদে হারামে মসজিদে নবীতে আপনারা দেখছেন না হজে গেছেন যে আপনারা দেখবেন সেখানে চারটার সময় একবার তাহার্জুদের আজান হচ্ছে আপনি এর পরে তাহাজুদ পড়েন এরপরে ফজরের ওয়াক্ত হচ্ছে সাথে সাথে ফজরের আজান হচ্ছে ফজরের আজানের পরেই একটু পরে ফজরের জামাত শুরু হয়ে যাচ্ছে আজান হচ্ছে পাঁচ দশ মিনিট পরেই আপনার ফজরের জামাত শুরু হয়ে যাচ্ছে তাহলে একটা লোক তাহার্যোধও পড়তে পারতেছে পজট্ট জামাতে পড়তে পারতেছে এটাই হল নবী সরামের আল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে তো দ্বিতীয় বিষয় আমাদের যেটি সেটি হলো আল ফতুর ইফতার ইফতারও আল্লাহ সুবানার একটা গুরুত্বপূর্ণ এবাদত দেখেন খাওয়া দাওয়াকেও আল্লাহ সুবান তাল্লাহ এই রমাদান মাসে এবাদত বানিয়ে দিছেন যখন আল্লাহ সুবান তোলা নিষেধ করছেন বান্দা এখন থেকে আর খেয়েও না তখন না খেয়ে থাকাটা মা বাবাকে পছন্দ করে এরকম। মা বাবা ডাকছে তুমি চলে আসবা এসে তোমার বেশি খেতে মনে না চাইলে অল্প করে খাও যা মনে চায় তাই খাও কিন্তু মা বাবার কথা ডাকলে ডাকে আসলো না এটাকে কি মা বাবা ভালো চোখে দেখেন ইফতার একটা গুরুত্বপূর্ণ আবাদত সুবহান বলছেন সিয়াম পালনকারীর জন্য গুরুত্বপূর্ণ মোবারকময় দুটি খুশির সময় আছে একটি সময় হলো যখন সে সিয়াম করে সারাদিনের সময় এসে যায় যখন সে ইফতারি করে তখন তার মনে এমন এক অনাবিল আনন্দ আসে এমন খুশি লাগে যে খুশির বর্ণনা দুনিয়ার মানুষকে বুঝানো যাবে না এটা রোজাদার ছাড়া আর কেউ বুঝবে না ইফতারের সময় যে কি খুশিটা লাগে মনের প্রশান্তিটা এটা যিনি সিয়াম পালনকারী তিনি বুঝবেন যে এই সময় মনের কি আনন্দটা লাগে আরেকটা মহা আনন্দ আছে সরাসরি মোলাকাত হবে যে আল্লাহ সিয়াম পালন করলাম সেই আল্লাহ যখন ডেকে বলবেন বা আমার হাত থেকে তোমার পুরস্কার নিয়ে যাও সিয়ামের যা নিয়ে যাও এই সময় রোজাদারের সিয়াম পালনকারী এমন আনন্দ সেটাও বর্ণনার বাহিরে সোহান অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর নির্দেশ হইল খাওয়া সূর্য যখন ডুবে যাবে তখনই দেরি না করে সাথে সাথে মানে সিয়ামের সম্পর্কটা হইলো সূর্য অস্ত যাওয়ার সাথে সিয়ামের সম্পর্ক আজানের সাথে না কিন্তু আমাদের একটা বর্তমানে ভ্রান্ত ধারণা আমরা সূর্য অস্ত যাওয়ার সাথে ইফতার না করে আজানের জন্য বসে থাকি বলি যে আজান হচ্ছে না আজান হচ্ছে না আজান যদি মিনিট মিনিট মিনিট পরে হয়। পর্যন্ত বসে মানে আমরা তাল্লুকটা করে ফেলছি আজানের সাথে কিন্তু ইফতারের সম্পর্কটা আজানের সাথে না ইফতারের সম্পর্ক হইল সূর্য অস্ত যাওয়ার সাথে সিয়াম পালনটা শুরু হবে কোন সময় থেকে শোভে সাদেক উদিত হওয়ার পরে শুরু হয়ে যাবে আজানের সাথে আমার রোজা সিয়ামকে সম্পর্ক করে ফেলি তাহলে কিন্তু গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আল্লাহ সিয়ামকে আজানের সাথে সম্পর্ক করেন নাই আল্লাহাক বলছেন সুরাল বাকার একশো সাতাশি নম্বর আয়াতে খা উদিত হওয়া পর্যন্ত খাও এবং পান করো সুম্মা তিম্ম সিয়াম এরপরে তোমরা রাত্রির সূচনা লগ্ন পর্যন্ত সিয়াম পালন করো এখন কিছু দেখবেন আহলে কোরআন বাহিরেছে একটা বড় ফেতনা মুসলিম্মার জন্য যে আহালুল কোরআন নামে একটা সম্প্রদায়ের উদ্ভব হওয়া তারা এই আয়াত দিয়ে ব্যাখ্যা দেয় যে আল্লাহ বলছেন সুম্মা আতিম সিয়ামা ইলা লাইল তোমরা রাত পর্যন্ত সিয়াম পালন করো তো বলে যে রাত তো হইল সূর্য ডুবার আরও এক ঘন্টা পরে রাত শুরু হয় এর জন্য ইফতার করতে হবে সূর্য ডুবার আরও এক ঘন্টা পরে এই সময় আমরা যে সময় ইফতার করি এ সময় নাকি কারণ সিয়াম এই যে কোরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহ এটার ব্যাখ্যা দিবেন কে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ রাসুলকে দায়িত্ব যে আপনি কোরআনের প্রত্যেকটা শব্দের আয়াতের সব ব্যাখ্যা আপনি জানাই দিবেন তিনি কোরআনের আয়াতের ব্যাখ্যা দিবেন তিনি আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন যে সূর্য সাথে সাথে দ্রুত ইফতার করতে হবে বরং নবিসাম অনেক সময় এমন সময় ইফতার করতেন যে মনে হয়তো যে এখন সূর্য ডুবেই অনেক সাহি বল আর এখন চোদ্দশো বছর পরে আসে নতুন ব্যাখ্যা দিতেছে যে এক ঘন্টা পরে ইফতার করতে হবে আর দেখেন নবী সাল সাল্লাম যে কথাগুলো বলতেন এগুলো ওহির আলোকে বলতেন আনিল হাওয়া এক হাজার আটানব্বই নম্বর হাদিস নবী সালাম বলেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা আমার উম্ম ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে মা আজ্জালা যতক্ষণ পর্যন্ত না দ্রুত গতিতে তার ইফতার করবে মানে সূর্য ডুবার পরে সাত শত নম্বর হাদিস এটা হলো হাদিসে আল্লাহ আল্লাপাক বলতেছেন আহাবু ওই বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয় বেশি মহব্বতের যে বান্দা অতি দ্রুত ইফতার করে যে বান্দা দ্রুত তাড়াতাড়ি সূর্য ডুবার সাথে সাথে এই বান্দাটা আমার কাছে খুব এই ইফতারের সময়টা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় যেহেতু আল্লাহ পাকের একটা মহান হুকুম ইফতার করবে বান্দা তার পাশাপাশি যেই দোয়া করবে আল্লাহাক সেই দোয়া কবুল করেন সোহান আল্লাহ এক হাজার সাতশো তুরাদ্দু ইফতারের সময় পালনকারী যেই দোয়া করেন সেই দোয়া কখনো ফেরত দেওয়া হয় না ওই সময়ের কোনো দোয়া ফেরত দেওয়া হয় না তাহলে ওই সময় দোয়া করা সুননা তবে তার অর্থ এই নয় সেই সময় সবাইকে নিয়ে জামাতবদ্ধভাবে लम्बा मोन शुरू कर दिल्ली सुन्ना परिपन्थी से इफतारो जाओतेम सबा जो दो कब दोआा क्यों करें ना तब निजेजे दो इफतार की दिए करब इफतारम ইফতারের মানে ইফতার করছেন তারা দেখছেন রুতাবাদ কাকে বলে মসজিদ নবীতে প্রতি সোমবার আর বৃহস্পতিবার বিশাল ইফতারের আয়োজন সারা বছর আল্লাহবর আল্লাহর বান্দারা দূর দূরান্ত থেকে ইফতারে নিয়ে আসরের পরে শুরু করে জায়গা দখল করা আগে থেকে পারমিশন নেয় শুরু করে দস্তরখান বিছানো আর যেই মুসল্লি মসজিদে ঢুকতেছে এই টানতেছে আমার এখানে আসেন রোজা রাখছেন না রাখছেন কোনো বিষয় না খালি যে খাবেন। খাইলেই খুশি যে আল্লাহর বান্দাকে কিছু খাওয়াইতে পারছেন তো তারা যেই জিনিসগুলো দিয়ে ইফতার করান সেখানে বড় উপাদান হলো খেজুর ওই খেজুরটা হল রুতাবাদ মানে একেবারে নরম খেজুর গুলা ওই খেজুর গুলা আলাদা কম পাওয়া যায় তোমরা ইফতার করবে শুকনা খেজুর শুকনা খেজুর যদি পাওয়া না যায় তাহলে ইফতার করবে ফানি দিয়ে এখন যদি কেউ ফানিও না পায় তাহলে কি করবে বা কোন জায়গায় আছে যে জায়গায় খেজুরও নাই পানিও নাই কোনো খাবারও নাই তো সে কি করবে ওই সময় ইফতারের সময় সে ওই সময় মনে মনে ইফতারের নিয়ত করে নিবে যে আমি সিয়াম শেষ করে ফেললাম আমি ইফতারের নিয়ত করলাম এই নিয়তের দ্বারাই তার ইফতার হয়ে যাবে কোথায় আমাদের যে বিশাল আয়োজন আমরা মনে করি সারাদিন যেহেতু খাইতে পারি নাই একসাথে সারাদিনের কাজা কাপ্পারা সব আদায় করে ফেলবো যেহেতু সকালে নাস্তা করতে পারি নাই এগারোটার সময় খাইতে পারি নাই দুপুরে খাইতে পারি নাই বিকালের নাস্তা হয় নাইবার আল্লাহ খেজুর দিয়ে নবী সরাম ইফতার করতেন আর একটু পানি খাইতেন বাস এটাই ছিল ইফতার কিন্তু আমরা কি করি সুন্নত অনুসরণ করি খেজুর দিয়ে শুরু করি আসল আয়োজন পরে মানে খেজুর আদর্শের মানহাজের খারকে আল্লাহ এমন সুন্দর আবাদত বানাইছেন যে আপনি রোজা রাখছেন একটা ইচ্ছা করলে আপনি ডেলি পঞ্চাশটা রোজার স্বভাব পাইতে পারেন আপনি রোজা রাখলেন একটা আপনি আমি রাখা সম্ভব পারেন। কিভাবে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইলো ওই রোজাদারের জনকে ইফতার করাইলে করাইলে সিয়াম এর সব আপনি তিরিশ দিনের রোজা রাখলেন তিরিশটা কিন্তু যদি ডেলি একশো জনকে ইফতার করান তাহলে ৩০ দিনে তিন হাজার আপনি তিন হাজার রোজার সাবাব পাই যাবেন সোহান মানে এটি হল সুনানা আবদাউদের দুই হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিস টা পরের যে দোয়াটা আর ইফতারের আগের যে আমরা দেখা যায় দেখেন বাঙ্গালি দিফাদিসের যদি সবাইকে জিজ্ঞাসা করি ভাই ইফতারের পরে কি দোয়া বলেন তো খুব কম আছে এটা জানে না ওই আগের যেটা সেটা কিন্তু জানে সবাই আল্লাহ করবো ইনশা আল্লাহারির সময় নিয়ত করা কি যে নিয়ত করা ফরজ কিন্তু নিয়ত পড়া বেদাত নিয়ত করা ফরজ নিয়ত ফড়া ভেদা নিয়ত করতে হবে অবশ্যই আপনি রোজা রাখবেন নিয়ত করবেন না নিয়ত ছাড়া কি হয় নাকি রোজা তা আপনি যে ওই সময় উঠছেন উঠে খাওয়া শুরু করছেন এটাই তো নিয়ত আপনি সারা বছর কি ওই উঠে খান। যদি উঠেন উঠে কি করেন সলাৎ আদায় করেন তাহাজ আদায় করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন কিন্তু খাওয়া দাওয়া তো ওই সময় করেন না তো এই সময় খাচ্ছেন কেন খাওয়ার উদ্দেশ্যটাই হলো যে আপনি আজকে সিয়াম ফালন করবেন এই জন্য খাচ্ছেন আপনার অন্তরে নিয়ত বিরাজমান আপনি তখন অন্তরে নিয়ত পালন করবো খাওয়া দাওয়া শুরু করছেন এই সময় অন্তরে নিয়ত পড়াটা কিন্তু নিয়তের নামে নিয়তান এই নিয়তের এইটা নবী সালাম আমাদেরকে শিখান নাই কোনো সাহাবাহিকেরাম শিখান নাই সালফেসহীন কেউ শেখার নাই এটা আমাদের বাংলাদেশের কোন ব্যক্তির বানানো নিয়ম এই নিয়ত হানাফি মাঝাবে নাই হানাফি মাঝাবের সুস্পষ্ট খেলাফ এই নিয়ত হানাফি কোনো মাঝাবে নাই হানাফি মাঝাবেও এই নিয়তের মধ্যে যে কথাগুলো সেগুলো ভ্রান্ত মানে যদি ওহির কথা না হয় ওহির বাহিরে গেলেই দেখবেন যে আর মিলবে না সূত্র মিলবে না নিয়তের মধ্যে বলা হচ্ছে না ওয়াই নাসুমা গাদান, আমি আজকে রোজা রাখার জন্য আর যে নিয়ত পড়তেছেন সেখানে বলতেছেন নাম আসমা গাধান আগামীকাল আজকের তার নিয়ত কই কারণ তো ওহির বানানো না আমি আল্লাহর রহমানের যত সৃষ্টি আছে সৃষ্টির মধ্যে তন্নতন্ন করে তালাশ করো কোনো জায়গায় খুদ পাইবানা যদি ওহির বানানো হয় সেটার মধ্যে কোনোদিন খুঁত পাওয়া যাবে না কিন্তু মানুষের বানানো হলে মানুষের জ্ঞান সব সীমিত মানুষের বানানো হলে সেটার মধ্যে ক্ষুত হবে আল্লাহ আমাদেরকে শূন্য অনুযায়ী ইফতার করা দান করুন এরপর আমরা সর্বশেষ বিষয়ে আসি কফ এই মাসের সাহারানের শেষ দশ দিন প্রথম ২০ দিনের থেকে বেশি মর্যাদা পূর্ণ এই জন্য নবী সাল্লা যখন শেষ দশ দিন আসতো। তখন কি করতেন নবী নিজে রাত্রি জাগরণ করতেন পরিবার পরিজনেন্লাম রমাদান মাসে এত বেশি আবাদত করতেন যা অন্য কোন মাসে করতেন না আমরা তো বানাইছি এক রাত বাংলাদেশেরা বানায় নিছি সাতাশে রমাদান একটাই লাইলাত কদর শেষ দশ দিনের মধ্যে আল্লাহ সিবান তারা লুকাইতো রেখেছেন নবী সাল্লা সাল্লাম এই লাইলুল কদর তালাশ করার জন্য সারা জীবনের স্ত্রীরা ঘরের মধ্যে এতে করতেন নবী সাহাবিরা সকল সাহাবাইকরাম শেষ দশ দিন এতে করতেন এবং নবী সাল সাল্লাম বছর বিশ দিন এতে কাপ করেছেন অন্য সময় দশ দিন করতেন আর যে বছর করবেন আল্লাপ বলছেন বিহামদি এখানে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে আপনার মৃত্যু নিকটে আপনি বেশি বেশি আল্লাহর কাছে করেন হামদের সাথে তাসবি আদায় করেন এই নির্দেশের কারণে নবী শরফ রাম দশ দিনের জায়গায় বিশ দিন এতে কাপ করছেন এতেকালের আগের বছর এজন্য মানুষের বয়স যখন যত বাড়বে এই নবিসের এই হাদিস থেকে বোঝা যায় আরো বাড়াইতে হবে আখেরাত দুনিয়ার ধন সম্পদের প্রতি আকর্ষণ এত বেশি বাড়ে যেটা আখেরাতের আকর্ষণ কমে যায় এবাদত বন্দেকি কমে যায় এবং দেখেন যারা মুরব্বী আছে বয়স লোক তাদের তো এতে কাবে থাকা কোনো বিষয় না কিন্তু দেখা যায় তারা থাকে না কারণ তারা চিন্তা করে এই দশ দিন যদি মসজিদে চলে যায় তো টাকা পয়সার ইনকাম কমে যাবে আমার ওয়ারিসদের জন্য টাকা পয়সা কম রাখা হয়ে যাবে টাকা পয়সা ইনকাম উপার্জনে এত ব্যস্ত দশ দিনের মানে বিষয়কে একটু সামলাই যে এত কাপে থাকবে এই বিষয়টাও আমাদের বর্তমানে একেবারে কমে গেছে অনেক মসজিদ এমন আছে একজন এত খুঁজে পাওয়া যায় না এবং অত্যন্ত দুঃখের বিষয় যে আজকের জামানায় এসে এই মাসালা আমাদেরকে দিতে হয় যে কোনো লোক খুঁজে পাওয়া গেল না একজনকে যদি দৈনিক টাকা দিয়ে মসজিদে হয় এতে কাপ হবে কিনা বর্তমানে আসি এই মাসালার সূত্রপাত হয়েছে যে মসজিদে স্বেচ্ছায় এতে থাকবে এই রকম কোনো মুসল্লি পাওয়া যাচ্ছে না তাহলে একজনকে একজন যিনি মাঠে কাজ করেন ডেলি চারশো পাঁচশো পান তাকে দশ দিনের টাকা দিয়ে দিবে খাওয়াবে মসজিদে আনি বসায় রাখবে এতে কাপ আদায় হবে কিনা এই মাসালা এখন জিজ্ঞাসা করে তাহলে দেখেন আমাদের ইমান আকিদা আমল কোন পর্যায়ে গেলে যে শেষ পর্যন্ত আসে এই মাসালায় আসতে হয় যেখানে এত মুসলিম বসবাস করে এক একটা সমাজে আবার আমাদের এটাও মুসলিম দেশও না যে এখানে একটা সমাজে মুসলমান পাঁচজন দশজন পাওয়া যাচ্ছে না যেখানে লাখে লাখে মুসলমান সেখানেই দেখা যাচ্ছে এতে বসার এতে করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রক্ষা করার আল্লাহ করার মহা মূর্তিকে বেশি মহব্বত করত সেই সেই মূর্তির কাছে এতে কাপ করত ইব্রাহিম আল্লাহলামের সময় ইব্রাহিম আলহালাম দেখলেন যে এক একজন এক এক মূর্তির সামনে বসে আছে এতে কাপ করতেছে ইবাহিম জিজ্ঞাসা করলেন এই এরা কারা তোমরা যাদেরকে মুরকেরও এতে কাপ করত কিন্তু কার জন্য করতো যেই দেবতাকে যে মূর্তিকে সে বেশি ভালোবাসে অনেক সময় আমরা মূর্তি পূজা বুঝি না মূর্তি পূজা আমরা মনে করি যে হিন্দুরা যেটা করে এটাই মূর্তি পূজা মূর্তি পূজার করার জন্য কোনো এবাদত শর্ত না এবাদত হলো মহাব্বাহ ভালোবাসাটাই ইমান ভালোবাসাটাই পূজা মানে আপনি একটা মূর্তিকে মহাব্বত করেন যে এই মূর্তিটা সরানোর কারণে আপনি এমন কান্না কানলেন যেটা মা মারা গেলেও এত কান্না কান্দেন নাই এটাই হল মহব্বত এটাকে বলা হয় মাহাব্বা এই মাহাব্বাটাই হলো ইমানের অংশ আল্লাহ সব তালার প্রতি মহাব্বাহ নবী সরাই সাল্লামের প্রতি মহাব্বত এটা হলো ইমান ঠিক একইভাবে আপনি যদি মূর্তির প্রতি আপনার মহব্বত হয় এটা হল মূর্তি পূজা এটাই শিল্প ওই মহব্বতটাই শিল্প মানে আপনার মূর্তির প্রতি এত মহব্বত হবে কেন আপনার মহব্বত হবে আল্লাহর প্রতি রাসুলের প্রতি আল্লাহর দিনের প্রতি ইমানের প্রতি কিন্তু মহব্বত যদি মূর্তির প্রতি হয় ওইটার পূজা করার দরকার নাই ওই মহব্বতটাই পূজা এটা আবার অনেক মুসলিম বুঝে না আল্লাপাক ইব্রাহিম আলাইসালাম তখন ওই ওদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা এইসব মুক্তির সামনে করেন তাহলে আল্লাহ করে যাকে সবচেয়ে বেশি মহব্বত করে দেখা যায় আমরা দুনিয়া কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে তার সাথে নীরবে কিছু সময় দিতে পারি না তা আল্লাহকে এই রমাদান মাসের শেষ দশ দিনে ব্যবস্থা করে দিলেন যে বান্দা আল্লাহর সাথে নীরবে আল্লাহর ঘরে এসে আল্লাহর বাড়িতে বেড়াইতে এসে এখানে বসে বসে আল্লাহর সাথে নীরবে আলাপ করবে রাত্রে তারাবির পরে সব মানুষ বাড়িতে ঘরে চলে যাবে আল্লাহর কিছু বান্ধবান্তা বলবে আল্লাহর সাথে তার যত জীবনের যা ছাওয়া পাওয়ার যা বলার সব এখানে একা একা বসে বসে বলে ফেলবে এই জন্য আল্লাহ সুবান তারা আল্লাহর বান্ধাদের জন্য এই এতে কাপের ব্যবস্থা করেছেন এতে অনেক ফজিলত াম বলেন আব্দুল আব্বাস করেছেন যে এই কবরে যিনি আসেন নবীল কবরের সামনে দাঁড়ায় তিনি হাদিস বলতেছিলেন যে এই কবরে যিনি আসেন তার থেকে আমি শুনেছি নবীলাম বলছেন মান মাসা যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাপ করে দেখ আব আদামিমা মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন তার মাঝে আর জাহান নামের মাঝে এক এক খন্দকের দূরত্ব হলো আবা আদামিম্মা বা ইন আসমান এবং জমিনের মাঝখানে যেই দূরত্ব এরকম দূরত্ব হলো এক খন্দকের দূরত্ব এরকম তিন খন্দকের দূরত্ব তার থেকে জাহান নাম দূরে সরে যায় তাহলে বুঝতে পারেন এতে কাপের কত বিশাল ফসিল আজকে তেরোই রমাদান এতে কাপ শুরু হবে কত রমাদান থেকে বিশের রমাদান থেকে বিশের রমাদান সূর্যাস্তের আগেই এতে কাপে আসতে হবে জীবনে তো আল্লাপা এই যে দীর্ঘ সময় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আল্লাপাকে হায়াত দিয়েছেন আমরা সবাই কিন্তু এই সুস্থতার মধ্য দিয়ে কর্ম চাকরি বাকরি সব চালিয়ে যাচ্ছি যে আল্লাহ সুবান তোলা আমাকে আপনাকে এই সুযোগ করে দিছেন সেই আল্লাহর জন্য দশ দিন আল্লাহর মসজিদে এতে কাপ করার এটা সবার অন্তরে এই নিয়ে এই আগ্রহ অবশ্যই থাকতে হবে ইনশাল্লাহ আপনারা যারা এতে থাকবেন আগামী শুক্রবার রাত্র থেকে ইনশাল্লাহ এতে শুরু হবে সূর্যাস্তের আগে চলে আসতে হবে আর যাদের খাওয়া দাওয়ার সমস্যা হয় আমাদের অত্র মসজিদ কমিটির পক্ষ থেকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ তো এই খাওয়া দাওয়ারও কোনো সমস্যা নাই থাকারও সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা সবাই নিয়ত করবেন এতে কাপে থাকেন আমি নিজেও এই বছর এতে রাদা আদা করেছি ইনশাল্লাহ এই মসজিদে ইনশাল্লাহ এতে করার রাদা করেছি তো আপনারাও যারা এতে করবেন ইনশাল্লাহ এই আগামী শুক্রবার থেকে চলে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নবী সাল্লাসমের সুন্নার উপরে এস্তেকামত থাকা তৌফিক দান করুন এই শাহরুরা মাদানের সকল ফজিলত বরকত আল্লাবাক আমাদেরকে লাভ করা তৌফিক দান করুন আমিন আলমিন সোহান আকালিকা